আল্লাহাম আল্লাহ কুরআন ও সাল বুঝুন আরো সহজ উপায়েসন নাইন এ আমাদের দশ নম্বর অভ্যাস হবে শেষ হওয়ার সাথে সাথে আমরা এমন তেত্রিশটি শব্দ শিখব যেটা কুরআনে প্রায় নয় হাজার সাতশ বার এসেছে আউজুবিল্লাহ মিনের রাজিম ইহদিন এর অর্থ আমাদেরকে সোজা সরল পথটি প্রদর্শন করুন ইহদি মানে প্রদর্শন করুন না মানে আমাদেরকে ইহদি শব্দটি এসেছে হিদায়া বা হুদা থেকে যার অর্থ পথ নির্দেশ আসেরত এখানে আল শব্দটি দ্বারা নির্দিষ্টতা বোঝানো হচ্ছে আসিরত মানে পথটি আল মুস্তাকিম মানে সোজা সরলটি তাহলে মানে সরল পথটি আমাদেরকে সোজা সরল পথটি প্রদর্শন করুন বা দেখিয়ে দিন আমরা যদি নতুন কোন নিয়ম নীতি ও নির্দেশনা দরকার এই নিয়ম নীতি ও নির্দেশনা দিয়েছেন আল্লাহ শুধুমাত্র নির্দিষ্ট সংখ্যক কিছু ইবাদতে নয় বরং জীবন যাপনের সব ক্ষেত্রেই আল্লাহর নির্দেশনা দরকার শয়তান সবসময় তার প্রয়োজন দিয়ে আমাদেরকে বিপদ নিয়ে যেতে চায় শতানের প্রয়োজনায় পড়ে আমরা যাতে কখনোই ইয়াতিন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ না করি ব্যবসা বাণিজ্য করার সময় ওজনে কম না দেই কিভাবে আমাদের পিতামাতা প্রতিবেশী আত্মীয় স্বজনদের অধিকার আদায় করব এই ব্যাপারেও আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন একদিন এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে এই পৃথিবীতে যেমন আমল করব সেটার উপর নির্ভর করবে আমরা আশীরাতে কি পাব তাই এই দুনিয়ায় সরল পথে চলার জন্য আমাদের দরকার আল্লাহর পক্ষ থেকে হেদায়ত হৃদয়া হৃদয়া নিয়ে কিছু কথা বলি হৃদয়ের মধ্যে দুইটি অংশ রয়েছে একটি হল সেই উপকারী জ্ঞান যার মাধ্যমে সঠিক সরলপথটি চিনব এবং আরেকটি হল সেই পথে চলার জন্য তৌফিক অর্থাৎ সেই উপকারী জ্ঞানের উপর আমল করে ভালো কাজ করা শুধু সরলপথ কোনটা সেটা জানলাম কিন্তু সেই পথ মেনে চললাম না সেটার উপর আমল করলাম না তাহলে কিন্তু হবে না অনেকে আছে যে যারা জানে যে সত্য কোনটা কিন্তু মানে না আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব সত্য জানার জন্য সরলপথ চেনার জ্ঞান সম্পর্কে দোয়া করব আল্লাহর কাছে সাথে সেই জ্ঞান অনুযায়ী সঠিক পথে চলার জন্য তৌফিক চাইব কুরআনে আল্লা সুহানও তারা বলেছেন যারা হৃদায়ত পাওয়ার পর আমল শুরু করে আল্লাহ তাদের হৃদায়ত বৃদ্ধি করে দেন তাই সরলপথের জ্ঞান সম্পর্কে জানার পর আমরা যেন আমল করে প্রাপ্ত হেদায়তকে সংরক্ষণ করার চেষ্টা করি এই জন্য আমাদেরকে দৃঢ় ইমান রাখতে হবে নিয়মিত কুরআন বুঝে পড়ার অভ্যাস করতে হবে সালাদ আদায় সহ ইবাদতে মনোযোগী হতে হবে নবী সাল্লা জীবনী নিয়ে পড়তে হবে সৎ ভালো মানুষদের সাথে থাকতে হবে সরল পথে চলার জন্য যেমনই দরকার সরল পথে চলার প্রত্যয় ঠিক তেমনই সকল বক্রপথ থেকে বেঁচে থাকতে হবে শির বিদাত পাপ কাজ নিফাক শুধু লোক দেখানো ভালো কাজ হিংসা কৃপণতা ইত্যাদি থেকে নিজেদের বাঁচিয়ে রাখব শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই রসুল্লাহ সাল্লাই সালামের শেখানো নির্দেশনা অনুযায়ী এই সরল পথে চলতে থাকব এবং বক্রপথগুলোকে চিনব ও ঘৃণা করব প্রতিনিয়ত আল্লাহর কাছে সরল পথে টিকে থাকার জন্য দোয়া করব হ্যা আমাদের প্রতিপালক আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তর বক্র হতে দিয়ে না তাহলে আজকে পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসালাম আলাইকুম আহমতুল্লাহ